এন আলহামদুলিল্লাহ ওয়সালাত ওয়াসাল্লাম আল্লাহ রাসুলিল্লা আমরা কালকে যেখানে শেষ করছিলাম তার ধারাবাহিকতায় ধারাবাহিকতায় আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা বলতেছিলাম যে আল্লাহকে করেন একটা আয়াত বলতেছিলাম আমরা যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত কেমন ভয় করা উচিত সেটা অনেক বিস্তারিত বলা যায় কিন্তু যতটুকুই করা উচিত আমরা এমনি যে যেটা মনে করি যেমন কেমন ভয় করা উচিত যেটা আল্লাহকে প্রথমত হচ্ছে যে চিন্তা করতে হবে আল্লাহকে নিয়ে আল্লাহ আল্লাহর ক্ষমতা কতটুকু আল্লাহ চাইলে আমাদের মানে কি করতে পারেন অথবা আল্লাহর গাদম যেটাকে আমরা বলি বা ক্রোধ যেটা সেটা আমাদের জন্য কি পর্যায়ের হইতে পারে বা রকমের। ইরিভার্সেবল একটা ই হতে পারে আল্লাহ ক্রোধ কিন্তু আমাদের ক্রোধের মতো না আমাদের ক্রোধ হচ্ছে রাগ যেটাকে আমরা বলি আমাদের রাগ হচ্ছে ধরেন তার ওপর রাগ করলাম সে একটু সুন্দর করে কথা বলল অথবা একটু অনুয় বিনয় করলো আমাদের মন গইলে গেল আল্লাহর রাগ সহজে মানুষের উপর আপতিত হয় না আল্লাহ ক্ষমাশীল কিন্তু যখন আপতিত হয় তখন সেটাকে রিভার্স করার কোনো পদ্ধতি থাকে না বা বিশেষ করে যদি ই হিসাবে আসে কোনো একটা আল্লাহকে শাস্তি হিসাবে যদি কিছু নেমে আসে তখন সেটা আমরা আজ সামুদ বা অন্য পে নগরীগুলো যেগুলো আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন তাদের কথা জানি কিভাবে তারা কোন সময় পায় নাই যখন তারা বুঝছে আল্লাহর গাজব এবং আল্লাহর ক্রোধের ফলাফল তখন তারা কোন সময় পায় নাই সেটার থেকে বাঁচার অথবা মুক্ত প্রবাহ করার বা আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো সময় ছিল না তাদের তাদের জন্য বা তাদের কাছে যাই এখন আমরা ফিরে আসি আমাদের টপিকের মেইন ফোকাস যেটা সেটা হচ্ছে যে তাহলে আমরা কেন আল্লাহ যা আদেশ করছেন সেটা করতে পারি না যা নিষেধ করছেন তা থেকে কেন বেঁচে থাকতে পারি না বেসিক্যালি এই জন্য পারি না যে আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করি না অথবা মোটেই করি না অথবা করলে মনে করি যে আচ্ছা ঠিক আছে লাইফটা আগে এনজয় করি তারপরে দেখা যাবে যখন বয়স বাড়বে বা পরে দেখা যাবে এটা আমাদের অনেকেরই এটা আছে যে আল্লাহ ক্যান ওয়েট আমি আমার কাজগুলা হারাম কাজ অথবা অনুমোদিত কাজ যেগুলো সেগুলো আগে করি তারপর দেখা যাবে আল্লাহ ক্যান ওয়েট একটা সময় আমি না হয় তবা করে নিব বা হজ করে আসব বা একটা কিছু করবো এটা এটা খুব কমন একটা জিনিস আমি ইংল্যান্ডে থাকতেন আমার আত্মীয়া নিকট আত্মীয়া বেশ ভালোই মানে বেশ কাছেরই আত্মীয়া তাদের ছোটো মেয়েটার তারা বিয়ে দিলেন সিলেটে এসে সিলেটে নিয়ে এসে বিয়ে দিলেন এই মেটা খুব প্র্যাকটিসিং ছিল এবং খুব মানে ইংল্যান্ডের তুলনায় খুব ভালো একটা ই ছিল তার আমল ছিল বা হিজাব করতো নামাজ পড়তো কোনো রকম মানে বাইরে কোনো কি বলবো মানে আড্ডা ইয়াকি এসবের কোনো ব্যাপারই ছিল না খুবই বাধ্য ছিল বাবা মার বাবা মা সিলেটে নিয়ে আসলেন বিয়ের জন্য নিয়ে আসার পরে দেখা গেলো যে ওই বিয়ের দিন তারা তাকে পার্লারে নিয়ে গেলেন এবং পার্লারে যে সাজগোজ সেটা তার হিজাব নিকা হয় না ইউজুয়াল যেটা আর কি তো সে খুব আপত্তি তুলল যে না সারা জীবন সে আল্লাহর মত করে চলছে আজকে এরকম একটা ভালো দিনে বা একটা বারাকা যে দিনে আশা করতেছে সেই দিনে সে আল্লাহ বিরোধিতা করতে পারবে না তো তার মা এবং নানি সহ আরো আত্মীয়রা বললেন যে বিয়ে তো একবারই হয় মানুষের এটার ইমপ্লিকেশন কি আল্লাহ ক্যান ওয়েট ফর একদিন একদিন আল্লাহ একটু আল্লাহকে একটু পাশে সরিয়ে রাখলাম কিছু তা না আমরা সবাই সেরকম আমাদের সবাই ভিতরেডেন্সটা আছে এর কারণ হচ্ছে যে আমরা আসলে আল্লাহকে যেভাবে বিশ্বাস করা উচিত সে বিশ্বাস করি না আপনি এমনিতে দেখবেন যে আমি অনেক সময় উদাহরণটা দিই যে রাস্তায় বাংলাদেশের রাস্তায় অথবা এলসওয়্যার যে কোনো দুনিয়ার দেশ সমূহ এখন পুলিশ স্টেট যেটাকে আমরা বলি মানে পুলিশ দিয়ে রাষ্ট্রগুলা নিয়ম শৃঙ্খলা বজায় রাখা হয় এটা ইউকে হইলেও এটা বাংলাদেশ হইল এটা ইভেন সাউদি আরব হইল সেটা সেখানে যেখানে আমরা আমি ঢাকার উদাহরণ দিই যে ঢাকায় বিশাল ট্রাফিক জ্যামগুলো হয় এবং দেখা যায় যে একজন ট্রাফিক দাঁড়ায় আছে হাত তুলে অথবা সিগনাল দিয়ে পাঁচশোটা গাড়ি হয়তো আটকে আছে রাস্তায় তারা সেই ট্রাফিককে সমীহ করে তারা বিশ্বাস করে যে এই ট্রাফিক তাদের কোনো ক্ষতি করতে পারবে এবং সেই জন্য তারা তাকে ওভারাইড করে না তার সিগন্যালটা ওভারাইড করে না মানে অবজ্ঞা করে চলে যায় না অথচ সেই স্টাফ ট্রাফিক যিনি উনি তো একজন কনস্টেবল ওনার চেয়ে অনেক বড় বড় মর্যাদার সামাজিক মর্যাদার বা পদমর্যাদার মানুষ হয়তো ওই গাড়ির বহরে আসেন যারা চুপ করে বসে আছেন একজন হাত তুলে নিষেধ করছে তাদেরকে যাইতে সেই জন্য এই ট্রাফিকের উপর আমাদের যতটুকু যাকিন বা যতটুকু আমরা তাকে বাস্তবতা মনে করি রিয়েল মনে করি আমরা কিন্তু আল্লাহকে সেটুকু মনে করি না বিকজ আল্লাহ তো আমাদের জন্য যে সমস্ত জিনিস নিষেধ দেখায় বসে আছেন বা নিষেধ করে চেয়ে আছেন দেখতেছেন আমাদেরকে অবজার্ভ করতেছেন আমরা যদি সত্যিই মনে করতাম যে এই ট্রাফিকের মতোই আল্লাহ আমাদের কিছু করতে পারবেন বা আল্লাহ ইজ ভেরি মাচ প্রেজেন্ট অথবা ভেরি মাছ ভেরি মাচ রিয়েল তাহলে হয়তো আমরা অ্যাক্ট করতাম অ্যাকর্ডিংলি কিন্তু আমরা সেটা মনে করি না সেই জন্য আমরা কিন্তু আল্লাহ নিষেধগুলা অথবা আল্লাহর আদেশগুলা অবজ্ঞা করি বা একদমই পাত্তা দিই না এটা এটা কি করব তাহলে মুসলিম হিসাবে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী এখানে আমরা অলওয়েজ বলি যে মানুষের অন্তরের রোগের ভিতর স্কলাররা বলেন দুটা বড় রোগ হচ্ছে শাহাবাত এবং সুবহাত শাহাবাত হচ্ছে কাম আমাদের রিপোর্ট তাড়ানো যেগুলো কাম ক্রোধ মোহ ইত্যাদি লোভ যেগুলো আমাদের ভিতরে ইনহারেন্ট যেগুলাকে কন্ট্রোল করা বা চ্যানেলাইজ করা হালাল পথে সেটা আমাদের একটা যুদ্ধ মানে একটা স্ট্রাগল বলতে পারেন তো সেই শাহাবাতটা হচ্ছে শাহাবাতটা হচ্ছে অনেকটা মানুষ করে বা মানুষ একটা ট্র্যাফে পড়ে বাট মানুষের একটা গিল্টি ফিলিং থাকে সে করলেও তার ভিতরে একটা ই থাকে মানে যে সে ভালো কাজ করে নাই এবং সে ডিপেন্ড করে অথবা এটা বের হয়ে আসতে চায় আর শুভাত হচ্ছে সন্দেহ প্রবণ আমাদের ভিতরে যে সন্দেহগুলো আল্লাহ আসেন আল্লাহ কি সত্যি আছেন নাকি নাই জান্নাজান্নাম আছে নাকি নাই যদি জান্নাজাহাম না থাকে অথবা না থাকার যদি একটা পসিবিলিটি থাকে তাহলে আমরা তো এখানে শুধু লুজারই হইলাম মানে আমরা এই হেডোনিজম হেডোনিস্টিক পৃথিবী এখানে কত ভোগ সুখ থেকে আমরা ভোগ এবং সুখ থেকে আমরা বঞ্চিত হইলাম বা এনজয় করলাম না লাইফটাকে যদি জানা যেন না থাকে তাহলে ওয়াটার ওয়েস্ট এরকম অনেকে মনে হতে পারে আবার আল্লাহ কি আসলেন আচ্ছা আসেন হয়তো আচ্ছা আর একটু যাক আমার তো বয়স বেশি হয় নেই অ্যান্ড দেন ভ্যান ওই যে বললাম যে আগে একটু লাইফটা এনজয় করি আল্লাহ ক্যান ওয়েট অ্যান্ড যখন কোমরে ব্যথা হবে অথবা চোখে দেখবো না বা ছড়ে হয়ে হাঁটতে পারবো না তখন না হ্যাঁ আল্লাহর মাফ চেয়ে নিবা মসজিদে যাতায়াত করবো ভালো ভালো কাজ করবো হজ করে আসবো হিন্দুরা যেরকম গঙ্গা স্নান করে সেরকম হজ করলে তো আমি পবিত্র হয়ে গেলাম আগের যত গুণা সব শেষ এই ধরনের মনে করতেও পারেন আবার কেউ কেউ মনে করেন অ্যাগনস্টিকরা যেরকম বলে যে থাকতেও পারে আল্লাহ না থাকতে পারে মুসলিমদের ভিতরে আপনি আপনারা অবাক হবেন যে বহু বহু মানুষ এখন আল্লাহ বিশ্বাস করে না অথবা সন্দেহ পোষণ করে অথবা মনে করে যে থাকতেও পারে নাও থাকতে পারে তো এটা এই যে সুবহার যেটা সন্দেহ এটা কিন্তু মানুষের জন্য খুবই ক্ষতিকর সাহাবাতের চেয়ে বড়ো ক্ষতিকর জিনিস এটা এটা এই জন্য যে এটা মানুষকে একদম কুড়ে করে খায় অর্থাৎ আপনার টারমাইট যেগুলোকে বলে ওই যে উই পোকা বলে উই পোকা যেরকম একটা কাঠের কলমকে এমনভাবে খেয়ে ফেলে যে আপনি যে সাহ্যের কাজ করে ঝুঝুর করে ওটা পড়ে যান তো মানুষের বিশ্বাস বা মানুষের ইমানকে সন্দেহ সেই একইভাবে খেয়ে ফেলে যদি সেই সন্দেহটা মানুষ নিরসন না করে অ্যাডজাস্ট না করে এটা নিরসন করার উপায় হচ্ছে একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জন করা আর কোনো উপায় নেই এটাই হচ্ছে ওষুধ সো আপনারা চিন্তা করেন যে আপনাদের আপনার কি আল্লাহকে আমাদেরভাবে বিশ্বাস করেন না কি যেমন বিশ্বাস করা উচিত যদি না করে থাকেন বা এমনভাবে ভয় করেন কি না ভয় করা উচিত যদি না করে থাকেন তাহলে আপনার নিজেদের ভেতরে তাকায় দেখেন যে আপনার কোনো সন্দেহ আছে নাকি বা কনভিনসড হওয়ার মতো কিছু বাকি আছে কিনা কোথাও কোনো গ্যাপ আছে কিনা থাকলে ইনশাল্লাহ পড়াশোনা করবেন এবং সেটাকে সারায় নেবেন তা না হলে আপনার নামাজ রোজা বা আপনি হাফ হার্টেডলি যেগুলো করতেছেন এগুলো আসলে কোথায় যাচ্ছে এটা বিরাট কোয়েশ্চেন মার্ক হয়ে থাকবে সো আমরা জ্ঞান অর্জন করার জন্য কোথা থেকে শুরু করব। সেটারও একটা মেথোডলজি আছে বা সেটারও কিছু ব্যাপার আছে আমরা প্রথমে চিন্তা করতে পারি যে দুইটা প্রপোজিশন একটা যে এমনও হইতে পারে যে আল্লাহ নাই নাস্তিক রাজা বলে কাফের রাজা বলে মশ্রিক রাজা বলে বা ডায়গনস্টিক রাজা বলে হয়তো বা আল্লাহ আসেন কিনা আমরা জানি না বা নাই এরকম একটা পসিবিলিটি হইতে পারে হয়তোবা এটাও হতে পারে যে লাইফ কেম ইন টু বিং বাই অ্যাক্সিডেন্ট এটা এটা এটা একটা পৃথিবীতে পারে তো আর আল্লাহ থাকার দরকার নাই বা থাকলেও সেটা সে ব্যাপারটা কোথায় যাচ্ছে যেরকম বলছেন যে আল্লাহ থাকলে তার কোনো প্রয়োজন নাই তার কোনো রোল নাই এখন সেরকম একটা ব্যাপার হইতে পারে আবার ইসলামীটা যেটা যে আল্লাহর নাম হচ্ছে আলহাক ডি রিয়েল মানে একমাত্র আল্লাহ রিয়েল আর বাকি সবকিছু হচ্ছে রিয়েটিভ রিয়েলিটি এখন আসে কালকে নাই কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসোলিট রিয়েলিটি আজকে এইটুকুই থাক আসসালামাইকুম ও রহমতুল্লাহ বারকাত